আসসালাম আলাইকুম রহমতুল শ্রোতা এবং দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা আমাদের আলোচনায় আশা করি উপকৃত হচ্ছেন এবং আনন্দিত এবং উদ্ভুলিত হয়েছেন বলে আশা করি আল্লাহর কাছে কামনা করি এবং এই দিনই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আল্লাপ করুন আলোচনা দিক যেটা আমরা বিশেষভাবে জানি তারা হিসাবে যেটা আমাদের মধ্যে পরিচিত রাত্রের সেই এবারত তার পদ্ধতি এর পরিধি এর আচরণবিধি আদাব ইত্যাদি নিয়ে আমার ডান পাশের সম্মুখে রয়েছেন শেখ ইউসুফ আবদুল মজিদ এবং আমার বাম সম্মুখে রয়েছেন শেখ আখতার মাদানী আমার একেবারে বাম পাশে যিনি সাথে রয়েছেন তিনি হলেন শেখ شهد الله خنمدني السلام عليكم ورحمة الله شمالي تشرب الشهدر شخص رتا اللّنوي بلتن من قام رمضان ايمانا واحتسابا غفر الهو ما تقدم من دم بهي رمضان جبك تي ايمان من احتساب رشته دارا بي رابط جاگرون كور بي غفر الهو ما تقدم من دم بهي تار اتیج غنا এই হাদিসটাকে প্রথমত কেন্দ্র করে আমি এর অর্থ হলেই যে ব্যক্তি রমাদান মাসে রাত্রিতে সলাচদায় করবে ইমানান ওয়াহিসমানের সাথে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 তো এই হাদিসটা বিশেষ করে রমজান মাস কেন্দ্র করে একটা বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য মানুষ যেন এই মাসে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যেরকম নাকি শ্রেয়াম পালন করবে ঠিক তেমনি যেন সে রাত্রিতেও আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে লাইল আদায় করে তো এখানে দুটা শর্ত দিয়েছেন ইমানান ও হাতিসমানের অবস্থায় তো ইমানের অবস্থায় এটা শুধু এই এফাজতের সাথে সম্পৃক্ত নয় প্রত্যেক এবাজতের সাথেই তারপরেও এখানে ইমানের সাথে গুরুত্ব দিয়েছেন এমন না যে মানুষেরা যাচ্ছে তারা দেখা দেখে আমিও চলে গেলাম এবং সবাবের আশায় তাকে কেয়ামাইল আদায় করতে হবে তো এই যেটা বেশি মাধ্যম হবে আল্লাহাম জিজ্ঞাসা করা হয়েছে উত্তম পদ্ধতি নামাজের কি বলছেন তুলুত যার কেয়ামটা লম্বা হবে তো এই ক্ষেত্রে রমজান মাস যেহেতু সন্তুষ্ট অর্জনের মাস সেক্ষেত্রে এই মাসে আমরা যে তাহার একেবারেই একটু দীর্ঘায়ু করে এমন না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটাকে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত পৌঁছার উদ্দেশ্যে তো এটা আসলে মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য যে কান্নাকা কা তারাহুক তুমি যে এফাজত করছো যেন তুমি আল্লাহকে দেখছো শেখ হাস্তানি আপনার কাছে আমি আমার ফিরে আসব। রান মাসে রাত্রে সালাদ আদায় করার ফজিলতের উপরে যদি শেখ ইউসুফ আব্দুল মজিদ কিছু আলোচনা দর্শক শ্রোতারা উপকৃত হবেন রাত্রি বেলায় রমজান করা দিনের বেলা শিয়াম রাতের বেলা কেয়াম কেমন সিয়াম ও কেম এটা তো স্পষ্ট হাদিস যেটা পেশ করলেন আল্লাহ তাদের অতীত জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেবেন এখানে ইমান দেখা যায় রমজানো আসলে পরে রমজানের শুরুতে তারাবিতে অনেকে শরিক হন তারপরে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 মাঝে যে এই ইমান ও হেসে যে চেতনা যেটা রসুল করিম ইমান ওর চেতনা ইমান এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে রসুল করিমস্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এবং এক্ষেত্রে আমরা আল্লাহর দরবারে বিরাট পুরস্কার লাভ করব। এই চেতনা যদি থাকতো তাহলে তো মাঝখানে তারা আর গায়েব হয়ে যেতেন না মাঝখানেও তারা থাকতেন শুরুতেও থাকতেন শেষেও থাকতেন কারণ রমজান শেষ হওয়ার পরে আফসোস করতেন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 আবার শেষে আসি মাঝখানে নাই তারপরে এখন আমার মনে হয় যে হাদিসের মধ্যে মানকাম রাজানা ইমান যেটা আমরা বলতেছিলাম পুরো রমজান কিন্তু শর্ত এখানে আমাদের যেটা ফায়দা হবে যে পুরো জিন্দগির গুনাখাতা খাতাগুলি মাফ হয়ে যাবে তাহলে এখানে শর্ত কিন্তু তিনটা তাহলে আমরা মনে করি রামাজান পুরো রমাজানের যে কিয়ম করবে এবং এরপরে ইমান এবং এহতেসাব তাহলে মধ্যখানে যেটা আমার শেখ বলতেছিলেন যে মধ্যখানে আছে পরে আছে শেষে নাই তাহলে বুঝা গেল ওর জন্য এই ফাইদাটা বা এই যে স্বভাবটা আসবে না এক্ষেত্রে পুরো রমজানের কিয়ম করা আমাদের এবং এটা যেটা আমরা রাসুস কেমন লাইল করে সাহাবা ইকলাম সহ যৌথ ভাবে করলেন তিনি বাদ দিলেন ফরজ যেটা বোখারি সরবর হাদিস আল্লাহ নবী মাহেশ কথাটা বলেন যে আল্লাহনবী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 পুরো রাতটাই যখন আমাদের পড়াই দিতেন তখন তিনি বললেন যে না যারা ইমামের সঙ্গে নামাজের শরিক হলো এবং ইমামের সঙ্গে শেষ করলো তাদের জন্য কিন্তু পুরো রাত্রের নামাজের সব দেওয়া যারা কেমন লাইল করতে গিয়ে মধ্যখান থেকে কেটে চলে আসতে না এসে বরং ইমামের সঙ্গে থাকলে শেষ পর্যন্ত পড়ে আসলে এই সারা রাত্রি যে ভারতের সবটা থেকে তিনি পাবেন এবং মধ্যখান থেকে আসলে বঞ্চিত হবেন এবং এর সংখ্যা কত হবে রাত্রের এই নামাজের পরে পয়েন্ট দেখি না তারাবি নামাজ পড়ার একটা গুরুত্ব দেখি এবং অনেকেই মনে করে যে রোজা রাখতে হলে তারাবি পড়তে হবে অবশ্যই বাকি ফরজ পড়া পড়ুক না পড়ুক সেটা অসুবিধা নেই তারা বেশি গুরুত্ব এই যে সকল তো বা শর্ত যে অতীতের জন্য লজ্জিত হওয়া বর্তমানের জন্য পাপ কাজ ছেড়ে দেওয়া আর ভবিষ্যতের জন্য আল্লাহর সঙ্গে ওয়াদা করা মানুষের হক হলে সেটা পৌঁছে দেওয়া এই যে শর্তগুলি কাবিরা গোলার থেকে তা বিরোধ থাকতে হবে তা করতে হবে সেরেক থেকে মুক্ত থাকতে হবে আমরা বলবো যে রমজান তৌবা এই এক মহান সুযোগ যাদের কবিরা গুনে আমরা ডুবির মানুষের হক ক্ষমা চি তো আমি আর কোনদিন করব না এবং মানুষের হক যদি হয় সেটাও সেখানে বলি এটা আসলে কি এবং কখন থেকে এটা শুরু হবে রাত্রের রক্ত কি আলহামদুলিল্লাহ সালাত রসুলিল্লাহ আমরা তারাবি বা কেয়ামর রমাজান সম্পর্কে দীর্ঘ আলোচনা শুনেছি এ সময় মূলত আমরা রাসুল সাল্লাম থেকে যদি লক্ষ্য করি তাহলে পাওয়া যায় যে তাহাজান বা তার বি আমরা যেই নামে ব্যবহার করি না কেন এর সময়টা মূলত সলাতুল ঈশা এর পর থেকে শুরু করে সেই ফজর এর ওয়ক শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই সম্পূর্ণ সময়টার মধ্যে পড়া যেতে পারে তবে উত্তম সময় হবে সেটা হলো যেই সময় আল্লাহ সারা বিশ্বের পিস টিভি দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি ব্রেকের পরে আপনাদের সামনে আবার এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব আশা করি আপনারা সামনে থাকবেন आहानी आलिमी दिन शेख शहीदुल सलाद এ সময়ে মূলত আমরা রসুল সাল আলহসালাম থেকে যদি লক্ষ্য করি তাহলে পাওয়া যায় যে তাহাজুদ লাইল বা কেমান বা তারাবি আমরা যে নামে ব্যবহার করি না কেন এর সময়টা মূলত সলা পর থেকে শুরু করে সেই শুরু হওয়ার পর্যন্ত এই সম্পূর্ণ যখন রাত্রির এক তৃতীয়াংশ বাকি থাকে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 বা সম্ভব হয় না কঠিন হয়ে যায় সকলের জন্য যার জন্য রমজান মাসে আমরা ঈশা এর পরেই আমরা তারা বিহ বা কেম রান এর আয়োজন করে থাকি এতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ সেটাও জায়েজ হবে জি জি যেহেতু আল্লাহ রসুল সাল্লাহাম নিজেও তিনি ইলা সুলুস্লা অর্থাৎ এক তৃতীয়াংশের মধ্যে প্রথম দিন আল্লাহ রসুলাম নিজে পড়া আছেন তাহলে বোঝা যাচ্ছে যে সেটা আসার পরেই ছিল অমর রাজিয়াল সে সময় তিনি অমর যে যারা এখন না হলো উত্তম এই হিসাবে আসলে ওই শেষ রাত্রির যে ফজিলত সে হিসাবে সেটা উত্তম বলবো। তবে এখানেও পড়া জায়জ রয়েছে বা কোনো অসুবিধা নেই তাহলে আমরা বুঝলামী নিজে তারাবি বা এই মসজিদের জামাতের প্রবর্তন তিনি ছিলই আল্লাহ নবীর এতেকালের পরে সাহাবিরা বিভিন্নভাবে পড়ছিলেন অমর জেলাও তারা সেটাকে পুনরুজ্জীবিত করলেন এখন নতুন সৃষ্টি নয় নেই মাতিল মানে হলো পুনর্জীবিত করা আল্লাহ নবীর জীবন ছিল বন্ধ হয়ে গিয়েছিল কোন কারণে সেটাকে তিনি পুনর্জীবিত করেছেন এই অর্থে হলো ন্যায় এটা কতরা উত্তম আর আমরা যদি নিজেরাই এবাদত বানিয়ে নিয়ে মনে করি ন্যায় মাতিল বিদি তাহলে যার যার মতো নিজেরা নবী হয়ে পড়বো যার যার মতো এবাদত বানানো শুরু করব মানুষের মধ্যে জালিয়ে দিতে থাকবো কেউ কেউ বিশটা কাত পরেন কেউ কেউ সালাব সালের মধ্যে দেখা যায় কেউ চল্লিশটা খাত পরেছেন আল্লাহ জি আমাদের অনেক কথাবার্তা চলছে আসলে এ ব্যাপারে যদি একটু মানে সুন্দর একটা ফয়সালার মধ্যে আমরা আসতে পারি তাহলে সুন্দর হয় এ বিষয়ে সৌদি জিজ্ঞাস করা হয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি কত রাকাত রামাজানে কত রাকাত আদায় করতেন তো তার জবাবে প্রশ্ন হয়েছে রমজান সম্পর্কে সে তার উত্তরে বলেছেন যেমানের মাসে এবং রমজান ছাড়া অন্য মাসে কোনদিনের বেশি উনি পড়েন নাই তো এখান থেকে বলছেন যে যদি কেউ মনে করে যে আমি সন্ন্যত রাকাতের সংখ্যাটা আমি সুন্নত হিসাবে রাখবো তাহলে তার জন্য এটাই সুন্নত যে এগারো আকাত আর একটি হাদিস আছে বলেছেন করে এরপর ভয় হয়ে যায় ফসলি রাকা তখন তুমি এক রাখাত পাও এখান থেকে ওসাল রহমি বলেছেন সিদ্ধান্ত দিয়েছেন কেউ যদি রমজানের ফজিলত পাওয়ার ক্ষেত্রে যদি অনেক বেশি হেফাজতের ইচ্ছা থাকে এই থেকে নির্দিষ্ট গণনা ছাড়া কখনো ষোলো কখনো বিশ কখনো চব্বিশ যতদূর সম্ভব সে হিসাবে পড়বে কিন্তু কেউ যদি শূন্যতে রাকাতের ভিতরে বদ্ধ থাকে তাহলে তার জন্য এগারো রাখাত এটাই বেশি বিশুদ্ধ এগারো অথবা তেরো যদি ওটার একটা ব্যাখ্যাও আসেন যে যে দুই রাখাত পরে ওটা ফজরের উনিও যে ইমাম নিযুক্ত করলেন ওনাকে গাড় রকাত নির্দেশ দিয়েছেন তো মহাতম মালিক এই হাদিসের পরেই উনি আরেকটা হাদিস নিয়ে আসেন ইজিদ বিন রোমান থেকে যে হাদিসটি হলে যে আর নাসু ফি দুর্বলতা আছে এর কারণটা হলে যে ইয়াজিদ বিন রোমান যে ব্যাখ্যা দিচ্ছে যে নবীর যুগে বিশ রাকাত নামাজ পড়ত কিন্তু এজিদ বিন রোমানিক অমর তিনি ক্ষেত্রে কিভাবে দেখলেন বরংবুদের আমার মনে হয় শেখ আপনার আলোচনা যেটা বুঝলাম একটা হলো সুন্নত একটা হলো জায়জ সূন্যত সবচেয়ে জায়জের চেয়ে উত্তম সুনত মানে এগারো বা তেরো রাসুদুল্লাহ সাল্লামের যে আমল অতিরিক্ত জায়জ আছে বা একুশ বা যেরকম সাহাবাহিক্রাম থেকে উসমান রাজ্যে অতিরিক্ত নির্দিষ্ট নেই পড়তে থাকেন যত পারেন কিন্তু এগারো বা তেরো বা সবচেয়ে উত্তম যেটা মা এসা সিদ্ধি যিনি ঘরের নাম খবরটা বেশি করে জানতেন আল্লাহ আল্লাহনবী আসালাম ইহা তাহাজুদের নামাজ বা ক্যামলা বা রাতের নামাজ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 আলহামদুলিল্লাহ তারাবিম এগারো আঘাত পড়েছেন এবং ওটাকে যদি তারাবি থেকে বিচ্ছিন্ন না করা হয় তাহলে তো ওইটাকেই শূন্য থেকে আক্র ওটাকে শূন্য হিসাবে ধরতে হয় সারা বিশ্বের পৃষ্ঠী দর্শক শ্রোতা আমরা তাহাজ তারা বি ক্যামিল কথা বলছিলাম এই তাহাজ তারাবি কিনা তারাবি ক্যাম কিনা এনে কিছু কথা কথাবার্তা রয়েছে তবে আহ সেখ আনোয়ার শেখ কাশ্মীর উপমহাদেশের প্রখ্যাত হানাফি মহাদুদ ছিলেন তিনি তার ফুল বাড়িতে বহুত আলোচনার পরে বলেছেন তিনটা একই জিনিস আর রমাজানে একটু আগে এসে পড়ে রমাজান ছাড়া সেটা শেষ সত্যিতে শেষ উত্তম এতে কথা থাকতেই পারে তারপরে যেটা আসলাম আল্লা আট এবং তিন এ ভাবে কাপ পড়লে সেটা কাঁপের হয়ে গেল সমাজে যা প্রচলিত একেবারে এজমার খেলাপ করে ফেললো সহিদের বিরুদ্ধে কোন এজমা হতেই পারেন না ও এজমার দাবি করাও ঠিক না বহু জায়গায় এজমা হয়ে গেছে বিশ্বকাতের উপরে এই কথা অত্যন্ত অবান্তর কথাবার্তা কায়ে থেকে আমল থাকার চেষ্টা করব। ইনশা আল্লাহ এবং যতটুকু আল্লাহিনা অতুল হিননা আল্লাহ অত্যন্ত লম্বা লম্বা ক্রাত দিয়ে সালাত করতেন আল্লা সারা রাত যেন আমাদের আমাদের ছেলেমেলেদের অংশ বিশেষ বিশেষ করে এবাদতের মধ্যে যেন সিয়াম এবং কেয়ামটা যেন যায় পালন করতে পারে এবং আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে এদিনে আখেরাতে মঙ্গল করুন এতটুকু কামনা করে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে আমি দিয়ে নিচ্ছি আওনাদুলিল্লাহ রবাহিন